আমি তখনছিলাম যখন আদম পানি আর মাটির মধ্যে ছিল এটার সনদালা জাল হাদিস তবে এই কথাটা সহি হাদিসও আছে মানে এই বাক্যটা জাল কিন্তু এই কথাটা ঠিক আছে কথাটা হলো নবী সাল সালাম নবী ছিলেন এটা তখনও ঠিক আছে তখন শুধু মোহাম্মদ নবী ছিলেন না মুসা আলাই সালামিলেন দাউদ আলাই সালাম নবী ছিলেন ঈসা আলাইসাল্লাম নবী ছিলেন কারণ আদম আছেন লিখছেন না ওই কোরআনের মধ্যেই তো সব নবীদের পঁচিশ জন নবীর নাম আছে তো এরা তো আদম বানানোর আগেই নবী এদেরকে তখনও বানানো হয় নাই একজন নবীও তখনও বানানো নুয়াল সাল্লামকে বানানো হয় নাই তারপরে হুদ আলামকেলাম তখন আদমআসলাম জিজ্ঞাসা করছে তোমার বানানোর কয় বছর আগে তাওরাত পঞ্চাশ হাজার বছর আগে তো তোমার তাওরাতের মধ্যে তো লেখা আছে যে আদম তার রবের নাফর করছে তা আমি যে কর্ম এইভাবে দুনিয়াতে আসবো এটা তো তোমার বানানোর আগেই আল্লাহ ঠিক করে রেখছে আমাকে বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখছে তাহলে আল্লাহ আদম বানোর আগেই তো ঠিক করে রেখছে যে মহাম্মদ রসুলাম হবেন তার নাম তো উঠে গেছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কিতাব গুলার মধ্যে তাহলে তিনি তখন নবী ছিলেন এটা কথা তো আছে কিন্তু তারত আদম বানোর আগে আল্লাহ রসুল বানাই রেডি করে রেখছে তাহলে তো আল্লাহ বলতে সর্বপ্রথম মানুষ হলো মোহাম্মদ বানোর আগে আমি আরেকজন মানুষ বানাইছি তাকে এরকম এরকম বানাইছি আমার নোট দিয়ে বানাইছি এটা দিয়ে বানাইছি এরকম কোন ঘটনা আল্লাপাক বলার নাই এজন্য এই সনদে হাদিসটা জল আর হাদিসটার ব্যাখ্যা জাল হয়ে গেছে সহি সনদে যেগুলো আসছে সেগুলোর ব্যাখ্যা যে আদম মোহাম্মদ রাসুল ইসলাম তখন নবী তার অত্য তারে আল্লাহ আগেই বানায়